ইসলামে কি রাজনীতি খরচ রাজনীতি বলতে কি বুঝাচ্ছেন এটি দীর্ঘ আলোচ্য বিষয় রাজনীতি বলতে যদি মনে করেন মানুষের হাতে মানুষের কল্যাণে যে কাজগুলো রয়েছে সেগুলো করা এগুলো ইসলামী সুযোগের মধ্যে বৈধ খরচ বাধ্যতামূলক মানুষের কল্যাণে অবশ্যই ইসলাম বক্তব্য দিয়েছে ইসলামকে ইনকমপ্লিট বলার সুযোগ নেই কিন্তু রাজনীতি বলতে আপনি মনে করেন যে সরকারের বিরুদ্ধে মানে যে সমস্ত হরতাল গাড়ি ভাঙা ভাঙচুর তারপরে বোমাবাজি এই ধরনের কাজ এগুলো ইসলামের সিরিয়তের মধ্যে যেগুলো অনুমোদিত নয় সেগুলো সবটাই হারাম রাজনীতির নামে হারাম কাজ করার কোন সুযোগ ইসলামের মধ্যে নেই মানে ইসলাম কোনোভাবেই হারামকে হারামের মাধ্যমে হালাল প্রতিষ্ঠা করতে প্রতি হারামের মাধ্যমে হালাল প্রতিষ্ঠিত হয় না সুতরাং হারাম কাজ করে আপনি মনে করবেন যে হালাল কিছু প্রতিষ্ঠিত হবে এমনটি বৈধ নয় আপনি কখনো আপনার বক্তব্য কি বলেছেন যে ফরজ নামাজের পর কোনো সন্ন্যাস সালাদ নেই না এই ধরনের কোন বক্তব্য আমি বলিনি ফরজ সালাতের পর কোন ধরনের সালাতের পরে কিছু কিছু সূন্য রয়েছে রাতে আর কিছু কিছু সূন্য রয়েছে অতিরিক্ত সূন্যাস এগুলো যদি কেউ করতে চান তিনি পড়তে পারেন তবে এখানে একটি বিষয় জানতে হবে সেটা হলো মানে এই ফরজ সালাত অংশ হিসেবে এটি বিধান পরিপন্থী উল্লাহ তুমি কাজ করেনি